হমদুলিল্লাহি নহমুহু নুহু ফিরো মিনু বিহি তব খু আলাইন উজু বিলি মিন সুরফুসি না থালিন হু মুদুল ভাল হাদাই লহু ওন সু অন্য মোহাম্মদ আলা সোহাম্মদ وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمداً النبي الأمي وعلى آله وسلم تسليماً اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره اللغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْظِرُوا لِيَغْشِيَهُمُ اللَّهُ ظُلُمَاتٌ فَيَصُمُّوا وَيَعْمَوْا ۚ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ ۚۗ مَن يَشَأْ مِنْهُمُ مُرْضًى ۚۗ وَمَن يَشَأْ আলামিন সংস্থার উদ্যোগে আয়োজিত এই বিশাল তফসিল কোরআন মাহবিলের মহধরম সদরে সদরে ইজলাস দিনু মিল্ল সম্মানিত হাজরান মজলিস আমাকে আজকে কিছু আলোচনা করার জন্য বয়ান করার জন্য মাহবিলের পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারিত করে দিয়েছেন আল কোরআন দৃষ্টিতে ইসলামী শিক্ষার ঐতিহ্য অবদান সুরাত निर्धारित विषय बस्तर जोमत है किस आलोचना कर उद्देश्य करिमेर सुरैथ नम्बर आयात करीम तेलावत कर এখানে এক বিষয়ের ভিতরে এক বিষয়ের ভিতরে এক হিসাবে দুইটি বিষয় এসে গেছে এক বিষয় হল ফোর শিক্ষা ব্যবস্থা ফোরানি অনুশাসন দেশে চালু করা আরেক বিষয় হলো ইসলামী শিক্ষা ব্যবস্থা মূলত দু একই জিনিস কিন্তু আলোচনার সময় কিছু পার্থক্য করা যায় বেশ কমও করা যায় আসল কথা হল যুগে যুগে বড় বড় আইনবিদ শিক্ষাবিদ বড় বড় দার্শনিক বৈজ্ঞানিকরা मानव समा, जीवन समस्या तला खोलार मानवजात व्यक्ति जीवन समस्या पारिवारिक जीवन सामाजिक जीवन राष्ट्रीय जीवन आंतर्जातिक जीवन बड़ बड़ कठिन कठिन समस्या आगे ये समस्या तला खोलार समाधान देर तारा अनेक बड़ बड़ सबी व्यवहार कर एक बड़ सबसे अरेस्टालीगल चुएन गु गौतमु कलम सह विश्व बड़ बड़ मनुषी বড় বড় বিজ্ঞানীরা শিক্ষাবিদরা এই সমস্যার থালা খোলার জন্য অনেক ছবি তারা ব্যবহার করেছে কিন্তু আসলে তারা এই ব্যবহারে একেবারে সম্পূর্ণ ব্যর্থ মানব এই সমস্যার থালা কেউ পারে নাই কেউ পারে নাই ता व्यर्थ हो गई मानव जीवन समस्या ती वस्तव कथा शेष पर्त अल्लाबुल आलमीन गोटा मानव विश्वर समाधान देर ए समस्या थला खोलार आल्ला प्रेरण कर হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলাই ও সাল্লামকে হজরত মোহাম্মদ মুস্তফা সালাম এই মানব বিশ্বের সমস্যার চালাখোলার জন্য ছাবি নিয়ে আসছেন যে ছাবির নাম হল আল কোরআনুল করিম মোহাম্মদ আরফি সাল্লাম पुरान शरीफेर छिंग तला तला आर मानव जीवन समस्या विश्वनबी मुहम्मद्लम कुरान छिवहर करल्लाहमत साथे समस्त थाला खुले गश्वर मानवजात समस्या समाधान हो गए आलहमदुल्ला का था कानीराम चेष्टा गोटा विश्वर मानव गोष्ठ समस्या समाधान देर कुरान चावी जन व्यवहार कर लो विश्वी साथ একেবারে সমাধান হয়ে গেছে এ হল আল কোরআন শিক্ষা অনুশাসন বিশ্বের কোন রাষ্ট্র বা কোন জায়গায় কোরআন অনুশাসন ছাড়া শান্তির থালিক বেশও আসবে না শান্তির থালিফবেশও কি আসবে না শান্তি আছে কোথায় আর ওরা তালাস করতেছে কোথায় ডক্টর একবার মরুমুর কথা স্মরণ হল কবিতা মনে ভালো আপনি হেকমত আরে আজ থাক কর तर विज्ञनेस ले गापूर्ण शेखा लाभ क्षतर को सिद्धाना लाभ लोकसान लाभ क्षतर को फैसलाई अशांत विश्व शांति चाह फ्रांसन शक्ति शांति आनते हैं एक मात्र शांति दिशा ही हजरत मुहम्मद मुस्तफा सल्लाम से आनी तरिका आदर्श এবং কোরআনই অনুশাসন এদেশে চালু করতে হবে কোরআন অনুশাসন এ এদেশে বাস্তবায়ন করতে হবে না হয় শান্তির বিকল্প কোনো ব্যবস্থা নাই এ হলো আমাদের কথা আল কোরআন কোরআনীয় অনুশাসন ছাড়া নবীর নবীর শিক্ষানীতি ছাড়া ইসলামী শিক্ষা শিক্ষানীতি ছাড়া শান্তির বিকল্প কোনো ব্যবস্থা হবে না এই অবস্থায় কিরকম আরম্ভ হয়ে গেল কিরকম কর্মকাণ্ড আরম্ভ হয়ে গেল বিস্তারিত বলার সময় নাই কোরআন আলোকে ইসলামী শিক্ষানীতি কোরআনীয় অনুশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক কথা বলতে হয় এই অবস্থায় দুঃখের সহিত বলতে হয় এক কুচক্রি মহল ফোরানের ভুলভ্রান্তি বের করার জন্য চেষ্টা করতেছে বলেন না সে দেব কি নারায়ণ কিছুদিন পূর্বে দেবনারায়ণ জবি হোল্লার বিষয়ে দাবি করেছিল যে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনে অনেক ভুল ভ্রান্তি আছে বলেন না হজবিল্লা কোরআনে ভুলভ্রান্তি আছে ভাই কি কোরআন মানবরচিত না আল্লাহর নাজেল আল্লাহর নাজেল কোন ভুল ভ্রান্তি থাকতে পারে তার দাবি এ কিভাবে ভুল ভ্রান্তি রয়েছে তাই এ দেবনারায়ণ পবিত্র আল কোরআনের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মামলা দায়ের করেছে নজবাহিম জালি মামলা দায়ের করেছে পরবর্তী পরিস্থিতি থেকে এই মামলা আবার খারজ করে দিয়েছে আদালত কিন্তু আমার কথা হলো দেশের আদালত আল কোরআনের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে পারে এক মিনিটের জন্য আদালত আল কোরআনের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে পারে না আজ मामला ग्रहण कर सारा विश्वम हो गए बदनम हो गए कलंकित अल कुरान के लनि दिखते हुए आल्लर गजब आल्ला गजब के টেনে টেনে আনতে সেয়া আল্লাহ আল কোরআনের বিরুদ্ধে অথচের থানুমিনের ঘোষণা अवकाश कहीं कुरने नहीं देवनारायण केवर अन्न कारण কিন্তু এক কালে দেবনারায়ণ বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান ছিল ছিল বলেন না বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান আমি তখনই বলেছিলাম এ কম বক্তব্য দেবনারায়ণ বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান নয় এ দেবনারায়ণ আসলে বিশ্ব সন্ত্রাস পরিষদের চেয়ারম্যান সন্ত্রাস পরিষদ হে আল্লাহ এবং কোরআন অনুশাসন ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা হওয়ার বিকল্প কোন ব্যবস্থা নাই আমরা বাঙালি আমরা দেশের অধিবাসী ঠিক বেঠিক। ঠিক আমরা বাংলাদেশের স্বাধীনতা চাই সার্বভৌতের স্বাধীনতা নমাজের কুনুতে না জেলায় আমরা দেশের জন্য দোয়া করি টিংডে বেটিক তারপরেও এত এত লাঞ্ছনা কেন স্বাধীনতা সার্বভৌত রক্ষা হবে থাকতে পারবে যদি আল কোরআন এর সে আইন মোতাবেক ইসলামী শিক্ষানীতি অনুযায়ী এদেশ যদি পরিচালিত হয় ইনশাল্লাহ শান্তি থাকবে ঠিক যাবে ঠিক বলেন আমরা তো বলতেছি আপনাদের নৌকা আপনাদের বঙ্গভবনে থাকুক আপনাদের নৌকা আপনাদের বঙ্গভবনে কি থাকুক দোয়া আল্লাহর কাছে কিন্তু যদি আর বিরুদ্ধে যদি আইন পাশ করা হয় এই নৌকা বঙ্গভবনে থাকবে না বঙ্গ সাগরে বাঁচতে থাকবে বাঁচতেও পারবে না ডুবে মারবে ইনশা আল্লাহ আমরা তো এটাই চাইতেছি नौ बंगोष, आईन पास करौका चूरण चूर हो जाए तो स्वधीनतारे स्वाधीनतार भक्त अल कुरान अनुशासन কোরআন কেন্দ্রিক ইসলামী আইন ব্যবস্থা যদি হয় তাহলে আপনার সুফসল কি পুরানি শাসন ব্যবস্থার ফায়দা কি রেজাল কি সুফসল কি হলে কি উপকার হবে না হলে কি ক্ষতি হবে কি নোকসান হবে এগুল একটু মাঝে মাঝে হতিনা পুরানি অনুশাসন ব্যবস্থা ইসলামী শিক্ষানীতি চালু হলে বাস্তবায়ন হলে লাভ কি না হলে ক্ষতি কি দেশের এগুলো আমাদের বুঝতে হবে যদি কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয় ইসলামী শিক্ষানীতি চালু হয় তাহলে আর এদেশে গান বাজানা থাকতে পারবে না কোরানের সুরালের ঘোষণা করে আমি দলিল প্রমাণ সহ প্রমাণসহ আলোচনা করতেছি সংক্ষেপে গান বাজানার কোন অনুমতি পারমিশন কোথায় নাই ইসলামে নাই আল কোরআন এর ঘোষণা যদি কোরআন অনুশাসন হয় চালু হয় এই সমস্ত গান বাজানা থাকতে পারবে না কিন্তু শামীম আফজল সে এমন একটা কর্মকান্ড ঘরে ফেলল এক এই ইসলামিক ফাউন্ডেশন ইসলামের নামে গান বাজানার আসর বসাইছে ঠিক না ঠিক বলেন কোথায় ইমাম প্রশিক্ষণ ইমাম প্রশিক্ষণের কাজ কি রুঘু কিভাবে করবে সিদা কিভাবে ঘটবে কিভাবে ভরবে শিক্ষা দেওয়ার জন্য ইমাম প্রশিক্ষণ করা হয় আর সেখানে আরম্ভ করেছে গান বাজানা নাউজ বিটা তো শুধু গুনা নয় ফাফ নয় এটা তো আল্লাহ তাল সাথে একটা অবসারণ করতে হবে ঠিক নামে ঠিক বলেন যদি অবসারণ না করেন এমন পারে, এমন পারে ওই নৌকার কোন ক্ষতি আছে কেন এত দাবি দেওয়ার পর এ কমবস্ত মলুন কে এই ডিজি কে কেন অপসারণ করা হচ্ছে না বুঝা গেল এখানে অন্য রহস্য আছে আছে কিনা খুলব না রাস ফাঁস করবো না এখানে অন্য রহস্য আছে আর হয়ে হাদিস পুরানি অনুশাসন ব্যবস্থা হলে কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইসলামী শিক্ষানীতি চালু হলে কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এবং ইসলাম ধর্ম এটা কি আঞ্চলিক ধর্ম না বিশ্ব ধর্ম আমার কথায় কথা বলবেন এটা একটা সবক ফারাতেছে আমি ইসলাম ধর্ম এটা বিশ্ব ধর্ম বিশ্ব নবীর আনিত বিশ্ব ধর্মের নাম ইসলাম আঞ্চলিক ধর্ম নয় পুরাণের আয়াত সুরাম আয়তার তিন নম্বর আয়াতের ঘোষণা আলীম বেইনাকুম ইসলাম স্বয়ং সম্পূর্ণ ধর্ম सबकि रुप आईदे आरबानी खानका मद्रास आसजिद आते संसद संसदे नीति की रनीतिरकम अर्थनीतिवस्था समाज विज्ञान रामनति अर्थनिवस्ता सबकिन्वयम তাহলে এটা সুরাম আয়দার তিন নম্বর আয়াতের ঘোষণা কিছু আছে সবকিছুর সমাধান আছে রাজনীতি আছে অর্থনীতি আছে সমাজবিজ্ঞান আছে সমাজ ব্যবস্থা আছে সব কিছু আছে তাহলে আমার ধর্ম নিরপেক্ষতার কোনো অর্থ এখানে ধর্ম নিরপেক্ষতার কোন নিরপেক্ষ হবে পক্ষে ফানি আমাদের প্রয়োজনীয় জিনিস ফানি আমাদের পক্ষে ব্যবসা বাণিজ্য বাণিজ্য দরকারি জিনিস ব্যবসা বাণিজ্য আমাদের পক্ষে ধর্মের দরকার আর প্রয়োজন তো আরো বেশি না কম धर्म के सब समय सब विषय सब कह पक्षार अबर नाम धर्महनता कौशल करोराद्रोहिरा धर्म धर्म के दहन करपेक्षत स्लोगान नमन निपेक्षत अर्थ हलो धर्म की हीनता एग्लि তিন নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক ঠিক নামে ঠিক বলেন এগুলো আমি কোরআনীয় অনুশাসন ব্যবস্থা বলতেছি কোরআন আমাদেরকে কি বলতেছে কোরআনে কি আছে ধর্ম নিরপেক্ষ সীমাবদ্ধ রাখো ব্যক্তি জীবনে হ্যাঁ কোথায় বলেন না ব্যক্তি জীবনে ধর্ম সীমাবদ্ধ থাকবে ধর্ম সীমাবদ্ধ থাকবে ব্যক্তি জীবনে ধর্ম আসতে পারবে না राजनैतिक अंगने धर्म आसते सम्पर्मी जीवन सीमें समाज समाज ए राष्ट्रिक क्षेत्रा धर्म विषय की नहीं बलें मिन जालिक। अच्छा नबी मुहम्मद सल्लाम विश्व नबी ना आंचलिक नबी বিশ্ব তাহলে আমাদের নবীর আনিত ধর্ম ইসলাম ও বিশ্ব ধর্ম বিশ্ব ধর্মের অর্থ হলো এই দিন ইসলামে জীবনের ব্যবহারেও আলোচনা আছে পারিবারিক জীবন আছে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন জীবনের জিন্দগির সব বিষয়ে সুন্দর সুন্দর ভূমিকা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহিসাম রেখে গেছেন ঠিক নেবে ঠিক বলেন তাহলে এই ধর্ম ব্যক্তি জীবনেও থাকবে পারিবারিক জীবনেও থাকবে সমাজ ব্যবস্থায় থাকবে রাজনৈতিক অঙ্গনেও থাকবে সংসদেও থাকবে ধর্ম যে ধর্মে খানকো আছে মাদারস আছে সংসদও আছে ব্যবসাও আছে অর্থনীতি ব্যবস্থাও আছে এগুলোর বিশ্বাস করলে সে মুসলমান ঠিক না ঠিক বলেন আর এইসব বিষয়ে যদি বিশ্বাসে বিশ্বাস করতে যদি একটু গোজামিল হয় তার ইসলামও সেরকম ইসলাম ইসলাম কি হবে না এগুলো কি কিন্তু কুফুরি মতবাদ কুফুরি মতবাদ ধর্মকে সব জায়গায় রাখতে হবে সব বিষয়ে ধর্ম থাকবে এটা হলো কোরআনের ঘোষণা ধর্ম সব জায়গায় চলবে পুরাণী অনুশাসন ব্যবস্থা ইসলামী শিক্ষানীতি ব্যবস্থা যদি চালু হয় এগুলো সব আমরা শসককে দেখতে পারবো শান্তির একটা পরিবেশ ইনশাল সৃষ্টি হবে এবং আমরা তো প্রধানমন্ত্রীর বৈঠকে বলেছি আপনার উনত্রিশে মার্চ প্রধানমন্ত্রীর বৈঠকে আমরা বলেছি যে আপনার দেশ এটা আমাদের দেশ আপনি আমাদের সরকার আমরা আপনার আপনি আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কিন্তু এই মিরাশের মশালা থরকার মশালা থরকার ব্যবহারটা দেখেন कत समस्त सृष्ट करलो नारी पुरुष कुरने करीमर सूर नम्बर एगारो नम्बर आये सम्पूर्ण सांघर्षिक आय टी हल कि এই আয়াতের সাথে নারী পুরুষ সমান অধিকার এ আইন কোরআন এর এই আয়াতের সাথে সম্পূর্ণ কি সাংঘর্ষিক সুতরাং এই আইন এই দেশে চালু হবে না এই আইন এই দেশে চালু করা যাবে না এই আইন যদি এই দেশে চালু করা হয় বাস্তবায়ন করা হয় কোরআন এই আয়াতের সাথে সম্পূর্ণ হবে। হবে। হবে। আয়াতকে আয়াতকে পরিবর্তন পরিবর্তন করা করা আর আমাদের ঘোষণা হলো আমাদের দাবি হলো কোরআনের একটা সুরা দূরের কথা একটা আয়াত দূরের কথা একটা বাক্য দূরের কথা কোরআনে কারিমের একটা অক্ষর যদি পরিবর্তন করা হয় তখন থেকে ইনশাল্লাহ জেহাদ আরম্ভ হয়ে যাবে তখন থেকে পরিবর্তন করা তাজারত্ব বা ঠিক না ঠিক বলেন এটা আমাদের দাবি এটা সারা দেশ চলে না সুরেনে সার এগারো হায়াতের সাথে সংঘর্ষ করলে এই সমস্ত কেন এই সমস্ত কাণ্ড বৃত্তান্ত আরম্ভ করা হলো আর জেহাদের কথা বললেই তারা আখাদে জেহাদকে সন্ত্রাসের কথা প্রসঙ্গে আসছে কথা বুঝিয়ে বুঝতে হবে জেহাদের কথা বললে তারা জেহাদকে কিসের আকা দে বলেন না আলোচনা আল্লাহ করেছেন ঠিক না আয়াত ইহুদি খ্রিস্টানদের চক্র ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র তাদের মেরিয়া সন্ত্রাস তাদের আপনার মেরিয়া সন্ত্রাসের এক বড় পয়েন্ট হলো তারা জেহাদকে সন্ত্রাসের আক্কা দিতে চায় আমরা স্পষ্ট ভাবে বলবো ওদিন আমি এক সপ্তাহ আগে মুসলিম শরীফের খেলাসেও বলেছি জেহাদ আর সন্ত্রাস এক নয় আকাশপাতাল নয় আকাশ পাতাল বেশ কম ঠিক নীস হয়ে গেল এক কথা সন্ত্রাস কি আরেক কথা জেহাদের উদ্দেশ্য শুনেন আল্লাহ নবী জাহাদ করেছেন ইসলামী জেহাদ ন জেহাদ উদ্দেশ্য হল ইসলামী জেহাদের উদ্দেশ্য হল আপনার অন্যায়ের বিরুদ্ধে ন্যায় নীতির পরিবেশ সৃষ্টি করা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় নীতির পরিবেশ সৃষ্টি করা পরিবেশ সৃষ্টি করা এটা হলো বর্বরতা বর্বরতার বিরুদ্ধে মানবতার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা এটা ইসলামী জাহাদের উদ্দেশ্য ঠিক না ভাই ঠিক বলেন ইসলামী জেহাদ গজব নয় রহমত ইসলামী জাহাদ জেহাদি নয় শান্তির একটা সুন্দর ইসলামী জেহাদ বুঝতে হবে তো আমি তো অনেক দাওয়াত আসেন চেয়ারম্যানরা আছেন সম্মানের সহিত আমরা আপনাদেরকে ইজ্জত করবো বসাবো সেখানে বসেন হাদিসের দরস শুনেন কেলা শুনেন তাফসিরের কোরআন এর খেলা শুনেন ইনশাআল্লাহ সন্দেহ নির্দেশন হয়ে যাবে ভুল বুঝাবুঝি চলে যাবে ঠিক না বেঠিক ওরা তো কিন্তু আসে না ওরা তো আসে না আমরা তো বিশ আলোচনা করি সেখানে ছাত্রদেরকে নিয়ে ছাত্ররা যেন দেশের দশের সেবক হিসাবে কাজ করতে পারে সেবা শিখতে পারে ইসলামের আলোকে আমরা তো সেরকম মর্দ মুজাহেদ সৈনিক তৈরি করতেছি যারা দেশের পক্ষে বলবে জনগণের পক্ষে বলবে দেশের সার্বমত্ব এবং স্বাধীনতার পক্ষে প্রয়োজনে জেহাদ করবে ঠিক নেবে ঠিক বলেন আমরা তো সেই তালিম দিই আমরা তো দেশ দेश, দেশপ্রেমিক ওরা তো এগুলো শুনে না তা বলতেছিলাম জেহাদের উদ্দেশ্য হল এগুলো আর তার বিপরীত সন্ত্রাসের উদ্দেশ্য হল ইনসাফের বিরুদ্ধে জোলমের পরিবেশ সৃষ্টি করা ইনসাফকে খতম করে উৎখাত করে জোলমের পরিবেশ সৃষ্টি করা এটা হলো সন্ত্রাসের উদ্দেশ্য আপনার ন্যায়ের বিরুদ্ধে অন্যায় অন্যায় কায়ে করা অন্যায় পরিবেশ সৃষ্টি করা আপনার সন্ত্রাসের উদ্দেশ্য এবং সন্ত্রাসের উদ্দেশ্য হল মানবতার পরিবেশকে উৎখাত করে খতম করে ফসুতামি আর বর্বর তার পরিবেশ সৃষ্টি করা টিং ঠিক বলেন তাহলে জেহাদ আর সন্ত্রাস কি এক না ভিন্ন এবং শেষ কথা বলব আপনার জেহাদের নায়ক ছিলেন জেহাদের নায়ক ছিলেন রহমতুল্লিল আলমিন আর কোথায় নবী মুহাম্মদের জেহাদ আকাশ পাতাল বেশ এগুলো বুঝিয়ে বলতে হবে সেজন্য বলতেছি জেহাদ ফরসা আসলে আসলে জেহাদ সন্ত্রাস নয় সারা বিশ্বে সন্ত্রাস দুর্নীতি তার বড় কারণ হল এখন ইসলামী জেহাদ নাই ইসলামী জেহাদ ইসলামী জিহাদ না থাকাতে না থাকার কারণে সন্ত্রাস বেড়ে গেছে তাহলে जेह्भ करते ठीक और जेहद की सन््रासुदिया दृष्टान षड़ जेह दरजा बंद कर बंद कर षड़ा निजर जतद जेहदिन चलते चलते गोटा विश्व के सन्से गोटा विश्व करार्जा दर्जा ती करते बंद करते चाय এগুলো আমরা জানি ষড়যন্ত্র কিছু মূল পয়েন আমি অনুশাসন এবং ইসলামী শিক্ষানীতির ব্যবস্থার আলোকে আপনাদের সামনে তুলে ধরতেছি বিশেষভাবে কোরআনের আয়াত থেকে এবং যদি কোরআনী অনুশাসন ব্যবস্থা চালু হয় ইসলামী শিক্ষানীতি চালু হয় ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে দেশে বেশি বেড়ে গেছে বর্তমান আমলে আরো মোস্যকদের জোর তৎপরতা বেশি বেড়ে গেছে মাদার ব্যবসায়ী কবর ফুজারি অরুপন্থীরা এখন তাদের সিরিখের জোয়ার কমসেনা বার্ষে বেড়ে গেছে হয়ে গেল এখানে ইসলামী শিক্ষানীতি ব্যবস্থা চালু হয় ইনশাল বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে শিরিকের সিনের তিন নোক্তার এক নক্ত থাকতে পারবে না সৌদি আরবের আরব দেশের পরিবেশ এখানে সৃষ্টি হবে ঠিক না ভাই ঠিক আরব দেশে অন্য কিছু যেমন তেমন সিঁড়ি নাই কি ভাই সিঁড়ি নাই সিঁড়ি কি জিনিস আল্লাহাল ঘোষণা কোরআনের আয়াতে আশ্রকুল কোরআন এবং হাদিস গোটা ইসলামী আকিদের মূল বৃত্তি হল আপনার তৌহিদ তৌহিদ আল্লাহর একত্রবাদ আর শত্রু ইমান আর তৌহিদ থাকতে পারে না মশলা বুঝতে হবে দুঃখের শহীদ বলতে হয় হিন্দুরা শিরিক করতেছে মন্দিরে গিয়ে। খ্রিস্টানরা শিরিখের গুণা করতেছে গিরিজা গিয়ে হিন্দুরা শিরিখের গুণা করতেছে মন্দিরে গিয়ে হর দুঃখের সহিত বলতে হয় কিছু নামদারী মুসলমানরাগা পূজার দুর্গা পূজার তেমন কোন পার্থক্য নাই শুধুমাত্র আমরা পার্থক্য দেখতেছি দুর্গা পূজায় বেশি দুধি দেখা যায় দর্গা পূজায় বেশি লুঙ্গি দেখা যায় এই আরকি এই পার্থক্য আমি কোরআন থেকে বলতেছি আমার হাতে একটা নোট আছে কোরআন কি আল্লাহ বলেছেন হারাম একমাত্র সজিদা কর কাকে আল্লাহকে সজিদার মালিককে এখন দরগায় সহিদা করে মাজারে সইদা করে তাহলে এটাকে মুসলমানের কাজ না হিন্দুর কাজ হিন্দু মার আল্লাহ সর্বশক্তির মালিক একমাত্র রেখে আল্লাহ কিন্তু ভান্ডারীরা আটর সিরা স্লোগান দেশ দিনদুনিয়ার মালিক বাবা মা না দিন দুনিয়ার মালিক কি না তাদের লেন্ঠা বাবা সন্দেহ আছে দিন দুনিয়ার মালিক কি আল্লাহ না তাদের উলঙ্গ বাবা এখন তো তারা উলঙ্গ বাবাকে লেন্ঠা বাবাকে দিন দুনিয়ার মালিক বলতেছে তাহলে আল্লাহ যেটা স্থান আল্লাহর যেটা স্থান ওই স্থানে রেখেছে তারা লেন্ঠা বাবাকে বলেন না না এগুলো সিরি ইন্ধন হয় সমস্ত মাজার কোন মাজার এই দেশে থাকতে পারে না কি ভাই সৌদি আরবে কোন মাজার আছে বলেন না মিশরে কোন মাজার আছে আপনার ডুবেতে মস্কো সৌদি আরবে কোন মাজার আছে সেখানে ইসলামী শাসন ব্যবস্থা আছে বেলায়তীয় নয় তারা হলো আসলে ইমান ইসলামের ডাকায় ঠিক না ঠিক বলেন আবার দাবি করে, মার কিসের দাবি করে বলেন না মার ভতের মার ভতের দাবি बेलायत दिन भंडामी विस्तारित সোরাফত আর কিছু আছে ঠিক বলেন না শিরিখ বেদাতের আড্ডা আবার আমার কোরআন এর আরেকটি আয়াত মনে ভরলো আর যা হলো সেটা হলো টিকে হিসেবে বলব সিরিকের খালো তো ভাই হলো বেদাত ঠিক নেবে ঠিক বলেন শিরিকের খালো কি বেদাত বেদাতে হেদায়ত নাই বেদাতে কোনো হেদায়ত নাই শির খালো বেদাত বেদাত এত মারাত্মক বেদাতের গুণা মানুষকে বলেন না মোর্শেক বানায় যেমন কথা তো কথা বলতে হবে আমাদের এখানে একটা প্রথা আছে কেয়াম কেয়াম আছে না এখন যদি আগে এক রকম ছিল কেয়াম এখন কেয়ামের রূপরেখা হয়ে গেছে এখন যদি বলা হয় আপনি কেন কেমন আপনি যারা করে না তাদেরকে কাফের বলে তারা ও হাবি বলে সে বলে এখন তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় কেন ক্যাম করো তারা উত্তরে বলবে আরে ভাই ক্যাম করা ফরস কেন কেয়াম আমরা করি নবীর সম্মানার্থে নবীর সম্মানার্থে কারণ আমাদের মাহবিলে নবী হাজির হয় বলেন নবী কে হয় হাজির হয় মিলাত মাহাবিলেন নবী হাজির হয় নবী যথায় থায় হাজির যথায় থায় হাজির যথা থায় বিরাজমান এই আখি ওহুআ মাহুমাই নাকুন্থুম ওহু আাহুমাই নমা কুন্ুম যথায় ততা হাজিনাজির হওয়া এটা আল্লাহর हजर नाजिर एकम्र के बोलें ना आल्ला गायर केलि के को नबी के, के आल्ला मत जथाय तथाय हजिन नाजी मन करा शरीक এখন যারা কেয়াম করে কেয়ামের কারণ বয়ান করে তারা কেয়ামের কারণ বয়ান করে যে নবী এসে গেছে নবী হাজিন নাজির নবীর সম্মানার্থে দাঁড়াইতে হবে কেয়াম করতে হবে কেয়াম করা ছিল বেদাত এ বেদাত এই বেদাত মানুষকে টেনে টেনে নিয়ে গেছে কোন দিকে বলেন না আমার বাপদাদা বাপদাদারা করেছে এরকম বলতো আগে কে আমার বাপদাদারা করেছে সেজন্য করতেছি এরকম আলোচনা হতো বর্তমান কিন্তু তারা কেয়াম পন্থীরা বলতেছে আম করার কারণ বলতে সে নবী হাজির নাজির হওয়া বলো না নবী কি হাজির নাজির হওয়া বা এগুলো আমাদের কথা আলোচনা শুনতে হবে যদি আমাদের আলোচনা এ সমস্ত আলোচনা জন্য আমরা অনুরোধ করবো আল্লাহ ওমানি অনুশাসনটা হলে হলে দেশ শান্তির তুলনায় পরিণত হবে ঠিক নোহাম্মদাত কোরআন কোরআন হলে অনুশাসন ব্যবস্থা কাদিয়ানি কাভের কাদিয়ানি কাভের কাদিয়ানির মসজিদ কে আপনারা মসজিদ না বলবেন না শখ কাদিয়ানিদের একটা মসজিদ আছে আসলে কাদিয়ানির মসজিদ কি বলা যাবে না বলেন না মসজিদ বলা যাবে না কি বলবেন গির্জা গির্জা হা দিয়ানির মসজিদ মসজিদ নয় কি বলেন না গির্জা মসজিদ বললে বুল হবে বুল হবে কেন শাসন অনুশাসন ব্যবস্থা সুরাহের আয়াত সহ নিরানব্বইটি কোরআনের আয়াত স্পষ্ট প্রমাণ যে আমাদের নবী মোহাম্মদ সর্বশেষ নবী বলেন না আমাদের নবী সর্বশেষ নবী এবং আবির্ভাব হবে না জিল্লি নবী বরুজি নবী শরীদবিহীন নবী শরীদারী নবী বড় নবী ছোট নবী আসল নবী নবী। কোন প্রকারের নবীর আবির্ভাব আমাদের নবী মোহাম্মদের ফর কি হবে না আহজাবের চল্লিশ নম্বর আয়াতের ঘোষণা ফোরনের আয়াতের ঘোষণা এবং ইসলামী আকিদা অনুযায়ী বলব ইসলামের যে আকিদা আছে সে আকিদা অনুযায়ী বলব যারা আমাদের নবী মুহাম্মদ যারা আমাদের নবী মুহাম্মদকে সর্বশেষ নবী হিসাবে গ্রহণ করে না তারা কাভের বলেন তারা কি কাভের তারা নমাজ পড়লেও কাভের তাদের নমাজ নমাজ হবে না তারা আজান দিলেও কাভের তাদের আজান আজান সর্বশেষ নবী হিসাবে মানে না সর্বশেষ নবী হিসাবে কি মানে না তাদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেন মির্জা গোলাম আহমদ কি কাদিয়ানি পঞ্জাব গুরুদাসপুরের মানুষ আপনার উনবিংশ শতাব্দীর নবী মোহাম্মদ কে বিশ্ব নবী কে তারা সর্বশেষ নবী হিসাবে মানে না সে কারণে কোরআন হাদিসের আলোকে ফোরন হাদিসের আলোকে ফা দেখি মুসলমান না খাভের লাভের কোনো সন্দেহ নাই কিন্তু এখন আমাদের আলেমাদের বাদ প্রতিবাদের জোয়ারে ঠেলায় কাদা এখন নাম পরিবর্তন মুসলিম জমা দু জন্য সরলমানা মুসলমানদেরকে দুঘা দেওয়ার জন্য তারা নাম দিয়েছে কি আহমদিয়া মুসলিম জমাত আহমদিয়া মুসলিম জমাত ওই কাদিয়ানি ওই কাদ নাম পরিবর্তন করেছে আল্লাহ আমি তো অনেক জায়গায় বলেছি আসলে আহমদ মুসলিম জমাত নয় তারা একবারে শয়তানিয়া কাফের জমাত শয়তানিয়া কাফের জমাত মির্জা গুলাম মাহমুদ কাদিয়ানির ষড়যন্ত্র অনেক বড় ষড়যন্ত্রী আল্লাহ মাহাম্মদাহিম মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানির একটা ঘটনা শুনেন তার কিতাবে লেখা আছে আমি ওই বিষয়েছি অনেক তার বংশের এক যুবতী মহিলার দিকে বাস্তব কথা আমার কাছে আছে নোট আছে লেখা আছে তার ক্ষুদিষ্টি গেছে খুনজর গেছে এই বদমাসের বদমাসি করার জন্য এক তার গোষ্ঠীর खानदान एक जुवती महिला आस्ते मे शादी बेगमार नाम हल मिर्जा बेग से तो फंडन बीजी कत बड़ बदमाश এই বন্য নবী যে কত বড় খারাপ এটা তো তার খানের মানুষ তো ওই মির্জা বেগ জানে ওই মোহাম্মদ না তোমার কাছে আমার মেয়ে দেব না দেব না, এটা হতে পারে না এখন তো মানসম্মানের প্রশ্ন একজন নবী হয়ে যদি একজন মহিলাও শাদী করতে না পারে টিসের নবী বুঝলেন না এটা একটা সম্মানের প্রশ্ন তখন মির্জা কুলাম কাদিয়ে বলতেছে না হে মোহাম্মদেগমের বাপিয়া আমার সাথে তোমার মেয়ে মোহাম্মদেছে কোথায় বলেন না আর ভারাইছে আমার সাথে তোমার আমার কাছে তোমার মেয়েকে শাদি দিতে হবে এটা আল্লাহর ভাই সালা গরম গরম তাজা তাজা ওহিনা চলেছে কারুভর মির্জা কলাম কা নির্ভর হ্যাঁ মির্জা গুলাম কাদিয়ানি আমি বলবো আসলে এই ওহি আসছে কিন্তু এটা রহমানের ওহি নয় আল্লাহ তরফ থেকে আসে এটা আসছে শয়তানের তরফ থেকে এখন মির্জা গুলাম কাদিয়ানি কিন্তু যদি মোহাম্মদ বেগম কে আমার কাছে না হয় অন্য স্বামী যদি গ্রহণ করে তোমার মেয়ে মোহাম্মদ বেগম যদি অন্য স্বামী গ্রহণ করে আড়াই বৎসরের ভিতরে তার ঐ স্বামী মারা যাবে যদি আমার এই ভবিষ্যৎবাণী পুরা না হয় তাহলে সাব্যস্ত হবে আমি বন্ড নবী সে নিজে বলেছে এখন সাংবাদিকরা অপেক্ষায় আছে সাংবাদিক আচ্ছা এরপর হলো কি এই মুহাম্মদ বেগমকে আরেকজন এখন সাংবাদিকরা অপেক্ষায় আছে আড়াই বছরের ভিতরে ওই পুরুষ স্বামী কি মরতেসে কিনা আর তিন বছরের ভিতরে মোহাম্মদ বেগমের ফিথা মরতেসে কিনা এই অপেক্ষায় আছে সাংবাদিকরা এক বছর গেল দুই বছর কি ফুরা হলো সত্য হলো না মিথ্যা হলো মিথ্যা সে দিয়েছে কয় বছর আড়াই বছর এখন ওই স্বামী জিন্দে ছিল প্রায় কয় বছর পর্যন্ত আমি মিথ্যা নবী আমি বন্ড নবী তাহলে তার এই উক্তির দ্বারায় তার এই ঘটনার দ্বারায় প্রতীয়মান হয়ে গেছে সে আসলে বন্ড নবী ঠিক না ঠিক বলেন কেমন এটা মনে রাখবেন কারণ কোন সত্য নবীর বীর ভবিষ্যৎবাণী ভুল হয় না এটা নিয়ম কোন সত্য নবীর ভবিষ্যৎবাণী কি হয় না যদি ভুল হয় সে অসত্য নবী প্রমাণ হয় প্রমাণ হয় প্রমাণ হয় সর্বস্বর কৌল গলত গল্প দিন গলত রাত গলত শুভ গলত শাম গল কৌল জুটা হু তে কুচ পরে তোর ভাই হাই কে সব আপেল সব আপ খেলা মো গলত হর দাত গলত কশু করামাথ গলত মাই ও মহ না গল সাকি গলত জাম মো গলত ও ভুল নভি ও মিথ্যা নবী তোর বল, তোর যারা অনুসারী তারা আহমদিয়া মুসলিম জমান নামে এ কাদিয়ানীরা এদেশে এদেশে তাদের আসল এরদা হলো তাদের ফুক্রাম হলো বাংলাদেশকে কাদিয়ানি রাষ্ট্র বানাবে বলেন না আর আমরা অনেক জায়গায় বলেছি এ কাদিয়ানি গোষ্ঠী এ কাদিয়ানি ফেরকা শুধু ইসলামের জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় এ কাদিয়ানি ফেরকা বাংলাদেশের জন্য হুমকি হুমকি ঠিক নিক বলেন আমরা সরকারিভাবে দিন ঘোষণা করা হোক ফা দিয়ানিদের আস্থানা এদেশে থাকতে পারবে না ফা দিয়ানিদের আস্থানা এদেশে থাকা যাবে না রাখা যাবে না এবং মাজার ব্যবসায়ীদের আস্থানা এদেশে কি থাকতে পারবে না একসাথে সমস্ত গোষ্ঠীদের সাথে মোকাবেলা হয়ে যাবে যদি শাসন ব্যবস্থা যদি ইসলামী শাসন ব্যবস্থা আমাদের দেশের বড় অশান্তি অল চুরি ডাকাতি সন্ত্রাস হাইজাক এগুলো কি শান্তি না অশান্তি বলেন না অশান্তি এই সুরি ডাকাতি সন্ত্রাস এগুলো অশান্তির মূল এই বিষয়ে আল্লাহ বলেছেন কোরআন শরীফ খুলে দেখেন এটা তাপসির মাহফিল আল্লাহ তালা ঘোষণা করেছেন যারা সন্ত্রাসী যারা রাহাজন যারা ডাখাই যারা সন্ত্রাসী তারা যদি ধরা ভরে তাদের কোন হাত পাড়ে দিতে হবে কোন এই সন্ত্রাসী এবং রাহজনকে দেশান্দর করতে হবে এই চার প্রকারের শাস্তি সন্ত্রাসী এবং ডাকাতের জন্য কোরআনের ঘোষণা কোরআন অনুশাসন মোতাবেক আইন মোতাবেক ইসলামী শিক্ষানীতি ব্যবস্থা যদি হয় জারি হয় তাহলে এই রকমের আপনার একটু ধারণা করেন একটু খেয়াল করেন যদি সরকারিভাবে সরকারিভাবে যদি এইভাবে সন্ত্রাসী আর ডাকাতের যদি এইভাবে শাস্তি করা হয় এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হয়ে যাবে এটাই আমাদের কথা আমাদের মেসকাতের খেলা আছে সমাজ ব্যবস্থা কিভাবে হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ কিভাবে কায়ে হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করি আমরা তো বলবো কিন্তু এগুলো কার্যকর করবে কারা সরকার কার্যকর করবে কে সরকার আমার দায়িত্ব আমরা পালন করতেছি কিন্তু সরকার এই জিম্মারি করতে ডাক আরামগা বিশ্রামের জায়গা হ্যাঁ রেস্ট হাউস কোথায় থানা এখানে থাকলে তো পাবলিক জনগণ তাদেরকে মারবে তারা তাদেরকে পুলিশ নিয়ে যায় সেখানে নিয়ে এই ধর এই দরজা দিয়ে ডুকে ওই দরজা দিয়ে কি করব আর বের ঘরে বলেন কোন বিচার নাই দোষীর কোনো বিচার নাই অপরাধীর কোনো বিচার নাই নির্যাতন ঠিক না অনুশাসন কায়েম করেন শেষ কথা বলবো শেষ কথা বলবো আমাদের কোনো আলোচনা সরকার বিরোধী নয় আমাদের কোন আন্দোলন দেশ বিরোধী নয় আমাদের কোন আলোচনা বয়ান মাহবিল আ। আপনার আন্দোলন দেশের সার্বমুহ বিভরীত নয় দেশ বিরোধী নয় সরকার বিরোধী নয় আমাদের সমস্ত কোন শক্তি আমাদের কাজের রাস্তায় বাধা দিতে পারবে না শেষ পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব কিন্তু আমরা এ কথায় স্পষ্ট ঘোষণা করতেছি আমাদের আন্দোলন সরকার বিরোধী নয় বরং ইসলামের বলেন না পক্ষে আমরা আন্দোলন ঠিক না ঠিক বলেন আমাদের কথা হলো যারা কোরআন বিরোধী যারা ইসলাম বিরোধী তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন পাই আমরা কোনহার নয় এগুলো কোন রাজনীতি নয় আচ্ছা মনে করেন এরকম আন্দোলন করলে এটা হয় সরকার বিরোধী আন্দোলন ঠিক না ভাই আমরা কি আল্লাহ মাহমুদ শফি সাহেবকে গতির উপর বসান হোসেন আন্দোলন করতেছি উনি তো ওই গতি ওই গতির দিকে উনি ফেসাবো করে না কোরআন এবং ইসলাম নিয়ে থাকার জন্য কোন সরকার বিরোধী আন্দোলন আমরা করি না আমরা কোরআন এবং ইসলাম নিয়ে থাকতে চাই ঠিক বলেন আমার বিষয়বস্তুর উপর আমি কিছু সংক্ষিপ্ত আলোকপাত করলাম উদ্দেশ্য হলো কোরআন ব্যবস্থা চালু হলে ইসলামী শিক্ষা চালু হলে কল্যাণ সাধিত করার জন্য সরকারও চেষ্টা করতেছে আর আমাদের চেষ্টা সেটা তাহলে আমরা তো আমাদের মূল সরকার বিরোধী নয় বরং সরকারের পক্ষে ঠিক বলেন সরকারের কি পক্ষে اللہ تعالیٰ کے قرآن بزرزن اسلام کے بزرزن تو